আমার মত একজন কে আমার পর্যন্ত জিহাদ করবে এরা আপনি জেহাদ করছেন এল আমল দাওয়ার এটা সবাই জিহাদ করছে আপনি কেন উম মাতুন বলছে এখানে বলে না রাষ্ট্র বলে নাই এরা হচ্ছে একটা উম সবসময় কাজে বিরত দাওয়াতে যারা আছে দাওয়াতের কাজা যারা দাওয়াতের কাজে লিপ্ত আসেন প্রত্যেকে জিয়াতে লিপ্ত আছে যেই মানুষটি হাদিস পড়াচ্ছেন যে মানুষটি তাফির শিক্ষা দিচ্ছেন ওয়াস করছেন নসিহত করছেন এই মানুষটি জেয়াদে লিপ্ত আছে আপনি কেন মনে করছেন যে এরা করছে না অর্থাৎ এই সংজ্ঞামতে দিনের পথে যে কোনো মেহনত কি জিয়া হয় এমনকি শান্তিপূর্ণ মেহনত ও আত্মশক্তিমূলক সাধনা জিয়া संज्ञा बी मन मत चेष्ट प्रचेदेह गणतानिक राजनीति सम्पुक्त आक निर्वाचन मीटिंग मिशिंग हड़ताल सह समस्त गणतानिकेहदादी नाम तेहनत के जिहद तेज कार्यक्रम একাকার হয়ে গেছে অথচ জিহাদ একটি গুরুত্বপূর্ণ সাথে গোডা ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব সং আসুন আমরা আলোতে দেখব জিহাদের প্রকৃত সংজ্ঞা বিশিষ্ট হকি ও ইমামগ কি বলেন হল সত্য দিনের দিকে আহ্বান করা এবং যারা তা গ্রহণ করতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জড়িত করা قطح القدير المسنب اللهم إبن الهمام رحمه الله شنك دان وهو دعوتهم إلى الدين الحق و قتالهم إن لم يكبروا دي هدهولا قاعدة ديرك شط دينا دي عمانكرا هم لهم كتوا شكي دانالي تالي بيضا جلده بار الدين المختار المسنب اللهم حسكة رحمه الله شنك دان الدعاء الدين الحق و قتال من সত্য দীনন্দ আহ্বান করা এবং যে কবুল না করে তারা অর্থাৎ আহ্বান করা এবং যারা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে যুদ্ধ হয় এবার আমরা মালিক মাঝাবি সনন্দুল ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আব তাবসি রহমানের সংজ্ঞা দেন জিহানুদ্দিন ابو الصرحي طال ابن عربه اذا مسلم الدايره ما اجد عليه الكلمات الله او حضوره له او وصول ارضه अर्थात অভিযান অর্থ জিহাদ হল কষ্ট করা পরিশ্রম করা যার জন্য শব্দটিকে নিতে হবে আর শরহী परिभाषा জিহাদ এর সংজ্ঞা ইবনে আরাবাহ رحمه الله বলেন मुसलिम करुद करा जरूर मुस्लिम चुक्ति नहीं पारिपार्षिक संज्ञा बेपने आका रही जिहदी समन्नत कर मुस्लिम करुद्ध मुस्लिम चुक्ति युद्ध हवा अथवा प्रवेश شعب المضهار انصاره فقيه العلامه شايخ سليمان الجزاري رحمه الله شانাদান وهو في الاصلاح كتاب الكفار لنصره الاسلام فريق الجهاد <تصفيق> واله الاسلام الشهاده করার জন্য কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা হামবরের সম্পর্কিত ইমাম منصور بن يونس بن ادريس তার کتاب الروض المربع شرح زاد المستنقع كتاب الجهاد شانাদান مصدر جهادا اي بالاغته قتل عدو به والسلام فدار الكفار জিহাদু হত্যায় খুব পরিশ্রম করল আর হত্যা করা তা আমরা উপর আলোচনা গুলো থেকে জিহাদের পারিপার্শিক অর্থ দেখলাম সম্পূর্ণ সংঘার মধ্যে সভেল কিছুটা তারতম্যের সাথে বিরুদ্ধে যুদ্ধ করাকে জিহাদ বলা হয়েছে যদি সমস্ত মুসলমান অর্থ কেটে বুঝেছেন তাহলে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি জিহাদ ন দিনের যে কোনো প্রচেষ্টাই জিহাদ নয় বরং প্রতিটি অবতের ভিন্ন ভিন্ন নাম রয়েছে ঠিক কাব্যের বিরুদ্ধে সশস্ত্র প্রচেষ্টা করাকেই জিহাদ বলা নয় ইন সাহিবার মতো সমস্ত মহানিসগণ তাদের খিতাব সমূহে জেহাদের অধ্যায় ঘোড়া তরবারি গণিমত যুদ্ধের প্রশিক্ষণ যুদ্ধে আহত নিহত হওয়ার বিবরণ এগুলো বর্ণনা করেছে। কেউ এই কিতাবুল জিহানে এগুলো ছাড়া নামাজ রোজা আত্মসুদ্ধি বা অন্য কোনো সমস্ত দেশ দারুল হক থেকে দারুল ইসলাম কিভাবে হয় দারুল ইসলাম থেকে দারুল হক কিভাবে হয় যুদ্ধে কাহাজের মধ্যে কাদেরকে হত্যা করা যাবে কাদেরকে হত্যা করা যাবে না যুদ্ধে কোন কোন ধরনের আক্রমণ করা যাবে কোন কোন ধরনের আক্রমণ করা যাবে না আলোচনা করেছে কেউ সেখানে নামাজ রোজা বা অন্য কোন আলোচনা করেননি কিন্তু তেরোশ বছর পর দুষ্ট ইংরেজরা এসে তারা ভারতবর্ষে নিজেদের অপশাসনকে স্থায়ী করার জন্য এবং মুসলমানদের জেহাদি আন্দোলনকে নসৎ করে দেওয়ার জন্য তারা প্রচার করতে থাকে জিহাদের অর্থ প্রচেষ্টা করা পরিশ্রম করা তাই যে কোনো প্রচেষ্টাই জিয়া নামাজ রোজা হদ জাকাত সবই জিহাব তারা আরো বলে जिहदर जिहद मेहदेजन केफलताशयहदेशलाम बार बार व्यर्थ हो সবচেয়ে বড় ও ভয়ঙ্কর সফলতা হলো পরবর্তীকালে হকানি আলমদের মাঝেও কাজের উক্ত সংশয় গুলো সমাদৃত হয়ে যায় নিজেদের অনান্তি আলমায় আক্রান্ত হয়ে পড়ে আর নিজেরাই নিজেদের শত্রুদের আলাতে থাকে প্রকৃতপক্ষে যদি ইসলামের সমস্ত পরিভাষাগুলোকেই আবেদনিক অর্থে প্রয়োগ করা হয় তাহলে ইসলামের কোন বিনামূল্যের অস্তিত্ব অক্ষুন্ন থাকবে না যেমন সালাব এর আবিধানিক অর্থ হচ্ছে কোমর দুলানো দোয়া করা করা করা ইত্যাদি এখন কেউ যদি বলে কোমর দুলানো সালাদাও সালাদ দোয়া করা আপনি কি বলবেন সে সালাব আদায় করে ফেলেছে অথবা কেউ যদি এই সমস্যার সৃষ্টি করে পারিপার্শ্বিক সালাব থেকে বিরত থাকে তাহলে কি আপনি তাকে বদগ্রষ্ট বলবেন নাও এর আবেদানিক অর্থ হল বিরত থাকে जिंदर क्षेत्रिक अर्थ बोले अर्थे संशय আর এর মাধ্যমে পারিবার্ষিক যে থেকে বিরত থাকা অপরকে বিরত রাখা এটা আল্লাহ বিধানের স্পষ্ট বিন্দা চরণ এবং তারপর আল্লাহ আমাদেরকে